النور على وجوه العابدين اي معناه قد جاء يرا والظالمين ان الحمد لله والصلاه हाजिर ग जनारा मक्कर मक्कर निकटवर्तीिफ नमक स्थाना ताब स्थापन करें शुरू हो बारसूल्लम कम्फोर्ट दिल যেন সে দুশ্চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত না হয় বা দুঃখ ভারাক্রান্ত না হয় তিনি বললেন যে বল আদম আলাইসাল্লামের সকল কন্যাদেরই এটা হবে এবং এটা আল্লাহ তাল সিদ্ধান্ত সুতরাং এতে মন খারাপ করার কিছু নেই আর এখানে এরকম এটা কোনো সমস্যা না তুমি আমাদের সাথে হাজে সবাই যা করে সেটা করবে কেবলমাত্র তাওপ ব্যতীত অংশ গ্রহণ করবে না এখানে যেটা আশারিজুল্লাহ যেটা বলার ছিল আষারিজুল্লাহা যখন রসলামকেলাম যখন জিজ্ঞেস করেছিলেন তখন তিনি বলছিলেন আমি যদি এবছর হজে না আসতাম তাহলে ভালো হতো এর দ্বারা মূলত যে তিনি যে হজ করতে আসছেন হজের প্রতি তার যে আন্তরিকতা এবং যে আগ্রহ ইচ্ছা এই বাদাতে অংশগ্রহণ করার এটা করতে না পেরে মনের যে একটা দুঃখ একটা ব্যাথা এটা ফুটে উঠছে ওনার এই কথার ভেতরে যেহেতু রামাদান একটা পুরো মাস ব্যাপী পালিত হয় সেহেতু তাদের এই পেরিয়ডের বিষয়টা অবধারিতভাবে চলেই আসে অনেকে এটা নিয়ে মন খারাপ করেন দুঃখ প্রকাশ করেন যা ছেলেরা পুরুষরা পুরা মাস ভিতরে হচ্ছে খুবই আগ্রহী কিন্তু তাদের মনে রাখা দরকার আসলে এক্ষেত্রে তাদের দুঃখ করার কোনো কারণ নেই কারণ রসুল সাল্লা সাল্লাম সাহি আল বোখারিতে বর্ণিত একটি হাদিসে বলেছেন ইদা মাদিদুল আব্দু আহ কুতিবাল কোন অসুস্থ হয়ে পড়ার কারণে একজন মানুষ হয়তো সালাপ দাঁড়িয়ে পড়তে পারে না সে বসে পড়ে বসে পড়তে পারে না শুয়ে পড়ে অসুস্থ হওয়ার কারণে একজন ব্যক্তি তো রোজা রাখতে পারে না সে পরের পরে অন্য সময় রাখে অথবা কখনোই রাখতে পারে না তাকে ফিডিয়া দিতে হয় সফরে থাকা অবস্থায় মানুষ চার রকাত ফরজ তালাতকে দুই রকা পড়ে এই যে এক্সকিউজ গুলো এই যে ভ্যালিড যে সমস্ত রিজনে ইসলামে যে সকল ছাড় দেওয়া হয়েছে এই সকল ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে এইটা এক সকল কারণে বান্দা কখনো তার রিওয়ার্ডে কখনো সবাবের ক্ষেত্র থেকে সবাবের ক্ষেত্রে কখনো সে বঞ্চিত হবে না সে পূর্ণ সফর অবস্থায় যখন একজন মানুষ দুই রাখার তালাব পড়ে ফরজ সে পূর্ণ চার রাখার থেকে পায় অসুস্থ অবস্থায় যক্রহণ কোন মানুষ বসে তালা আদায় করে তখন সে দাঁড়িয়ে কারো হীন কারণ নেই মা বোনা এর মেয়ে যদি তারা রোজা রাখতে কিছুদিন না পারেন সে কারণে তারা পথ থেকে বঞ্চিত হচ্ছেন এটা মনে করার কোন কারণ নেই অনেকে অবশ্য একটা বিষয় জিজ্ঞেস করে থাকেন যে পিল সরিয়ে দেওয়া বা এটা অন্য সময় মানে কিছুদিন এটা এটা বন্ধ রেখে রমাদানের নিয়ে যাওয়ার ব্যাপারে রায় কি এক্ষেত্রে যদিও স্কলারদের ডিফারেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অপিনিয়ন রয়েছে তবে মোস্ট কারেক্ট স্কলারলি ভিউ হলো যে যদি এটা ক্ষতিকর হয় তাহলে এটা ঠিক নয় ইমাম যদি এটা ক্ষতিকর হয় তাহলে এটা করা ঠিক নয় তবে যদি ক্ষতি না হয় তাহলে ইমাম ইমাম ইমাম আহমাদ এবং অন্যান্য মালিক এটাকে যদি আহ যদিও ঠিক না বলেছেন এটা করা ঠিক নয় তবে তিনিও এটা বলেছেন এটা কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন এটা ক্ষতির কারণে শারীরিক ক্ষতি হতে পারে তো যদি কারো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এটা তার কারো জন্য করা ঠিক নয় আর যদি ক্ষতির আশঙ্কা না থাকে সামান্য সময়ের জন্য হয় তাহলে এটা করা যেতে পারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল যে এবাদত থেকে বঞ্চিত এইটা মনে করার কোনো কারণ নেই এটা তো গেল আসলে তাদের ব্যাপার যারা এবাদতের ব্যাপারে সালাতের ব্যাপারে সিয়ামের ব্যাপারে অনেক বেশি আগ্রহী অনেক বেশি পায়নিয়ার যারা আবাদতের এই মৌসুমে নিজেদেরকে বঞ্চিত করতে চান না নিজেদেরকে সব থেকে মাসরুম করতে চান না কিন্তু আমাদের অন্যান্য কিছু মা বন্ধুর কথা আমাদের না বললে নয় যারা যাদের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো রমাদানের মাসের জন্য খুবই দৃষ্টিকটু এবং ইসলামী আদাব থেকে আদাবের রমাদানের আদাবের দিক থেকে খুবই খারাপ একটি কমন বিষয় আচ্ছা যেটা হলো রিবাদ রিবাতের ব্যাপারে আমরা জানি যে সকলেই রিবাদ করে কিন্তু মেয়েদের ভিতরে এই প্রবণতাটা একটু বেশি দেখা যায় রিবতের ব্যাপার আর এই রমাদানে যদি সেটা প্রচলিত রমাদানে যদি সেটা চলতে থাকে তাহলে এটা অত্যন্ত একটি খারাপ পরিণতি আমাদের মা বুদ্ধদের জন্য আনতে পারে যেখানে রাসমুল সাল্লা সাল্লাম এরকম কথা বলেছেন যে যে ব্যক্তি অশ্লীল কথা থেকে খারাপ কথা থেকে নিজেদের নিজেকে বিরত রাখতে পারলো না তার নাকে থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই মূলত মানুষ যত আমল এ রমাদানে করে অন্যান্য অন্য সময় এর অনেক আমলি করতে পারে কিন্তু রমাদান হলো এমন একটা সময় যেটা স্পেশাল একটা ট্রেনিং পিরিয়ড যখন মানুষ বিশেষ এবাদতের মাধ্যমে বিশেষ কাজের মাধ্যমে যেমন সোলজারদের যেমন একটা ট্রেনিং পিরিয়ড থাকে যেটার মাধ্যমে সে আর শক্তি করে দক্ষতা বৃদ্ধি করে তো মুসলমানদের জন্য রমাদান হল একটা পিরিয়ড যে পিরিয়ডটাতে মুসলমানরা তাদের এবাদতের ক্ষেত্রে উন্নতি সাধন করে খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার যে প্র্যাকটিস করে করতে পারে সুতরাং আমাদের মা বোনদেরও উচিত যে রিবতের যে চর্চা যে তাদের ভেতরে অত্যন্ত ব্যাপকভাবে চেষ্টা করেন खाद्य दूर रेखे तरफ क्षुधार जतना जंत्रा एकलब्धि करुधा देखने के क्षुधा कष्ट निजेद्धि करा खाद्य देखने दूरे रामाट খাদ্য পানা পানার থেকে সেখানে দেখা যায় যে আমরা কেবল দিনকে রাত ভাগিয়ে নিয়েছি দিনের বেলা হতো যে সকালবেলা ভাগ করে উঠে নিয়েছি ইফতারের টাইমে একটা এখানে আবার সেটা এবং শুধু তাই না। রমাদানে ইফতারীর জন্য নানা রকম খাদ্যের সমাহার আইটেম তারা বানাতে গিয়ে এত পরিমানে বাজে করে নিয়ে নেয় যে তারা আমাদের এবার পেঁয়াজি ভাজে বেগুনি ভাজে নানা রকম ভাজাপোড়া সময় যখন একটু করা যেত বিশেষ করে দোয়া করা যেত দহবলি সময় এই সময়গুলোকে দেখা যায় যে তারা সে রান্নার কাজে খাদ্য খাবার এগুলো তৈরির কাজে ব্যয় করে আল্লাহ আমাদেরকে খরচ করবে এই বাবুদের এই কালেক্টর থেকে বেরিয়ে রাখা দরকার যে রমদান কোন খাদ্যের প্রতিযোগিতার মাস নাই রহদার খাদ্য থেকে বিরত থাকার প্রতিযোগিতার মাস ও খাদ্য গ্রহণের মাস আমরা পুরুষের অংশ বললেও যে এত কেন করার দরকার কিন্তু দেখা যায় যে মেয়েদের স্বাভাবিক যে আপ্যায়নের যে মানসিকতা স্বাভাবিকভাবে খাদ্য প্রস্তুত করে অন্যকে খাওয়ানোর তারা এটা প্র্যাকটিস করে কিন্তু আমাদের চাহাড়া দেখা যায় যে রমাদানে এটা অন্যান্য সময় খাদ্য খাবার বানিয়ে মানুষকে খাওয়ানোটা যদিও এটা খুব ভালো বৈশিষ্ট্য কিন্তু রমাদানে মনে হয় যে খুব একটা ভালো বৈশিষ্ট্য হিসেবে দ্বিতীয় আরেকটি বিষয় যে রামাদান এবাদতের মাস রাবাদান এবাদতের দিক নিজেদেরকে অগ্রণী করার মাস রাবাদান পাক থেকে খারাপ পরিবেশ থেকে বিরত থাকার মাস সেখানে আমরা রাবাদানকে সপিং এর মাস হিসেবে গ্রহণ করে নিয়েছি আমাদের মা বুলারা রমদানা উচিত বিশেষভাবে সময় সেই দশ দিনকে আরো বিশেষ করে শপিং এর সময় বানানো হয়েছে কারণ শেষ সময় ঈদের যে স্পেশাল আইটেম স্পেশাল যে আইটেমগুলো মার্কেটে আসলে এগুলো সময় আছে হেফাজত খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির মতন একটা উপকরণ একটা সময় আমরা এরকম হেঁদতের মাছকে হবাদতের এরকম খাদ্য পাতাহার কাপড় চোখ এগুলোর সময় বাড়িয়ে নিয়েছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আরেকটা বিষয় যেটা আমাদের বাবুদার খেয়াল রাখা দরকার সেটা হলাদানের যে রোজাগুলো তারা ভুলেই যায় রিলে করতে রানের পরে যথাসম্ভব দ্রুত এই রোজাগুলো রেখে ফেলা দরকার কারণ এটা আপনার উপর ফরজ ফরজ আপনাকে এটার জন্য সুযোগ হয়েছে এটা এই মাসের পরে যথাসম্ভব সেই ছয়টা রোজার সাথে রওয়া দানদের যে রোজা গুলো এগুলো রেখে দিলে একই সাথে দুইটা হাজার হয়ে যায় এটা একটা ভুল ধারণা কারণ হল যে রওয়া যে রোজা এটা হল ফরজ রোজা और जरा रोजा से टैक्सा करद रोजा आदाय রোজা যদি না রাখতে পারেন তাহলে তারপরে ভাঙতে রোজাগুলো রেখে দাও তাহলে রাখলেন অন্তত তারা পরের মাসে যেন এটা রেখে ফেলেন আমাদের বাবুদেরকে বিশেষভাবে এই দিকে দৃষ্টি দিতে বলা খেয়াল করা যাচ্ছে অনেকে দেখা যায় যে আমাদানে ঈদ রেসিপি তারপরে ইসলাম রেসিপি রেসিপি এগুলো দেখতে তিন দিন ক্ষেত্রে ঘনতার পর ঘন্টার ঘটে থাকে টিভির পরে সময় না করি রমজান এবাদতের মাস রমজান এবাদতের বসু রমজান নিজেদেরকে রমজানের একটা অর্জনের একটা স্পিরিটাল অপার সময় এই সময়টার জন্য আমরা সঠিকভাবে কাটিয়ে লাগাই এদিকে আমাদের বাবুদের আকর্ষণ করছি রাখেন এই মাছটি জন্য مناسك مهدية